বর্ণনাকারী বলেন আমি জায়নাবকে উম্মু হাবিবা রাজিলাহুত আল্লাহ থেকে বর্ণনা করতে শুনেছি যে নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ ও পরকালে বিশ্বাসী কোন মুসলিম নারীর জন্য কারো মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা হালাল নয় তবে স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন শোক পালন করবে